বাংলা মানবতা সমাধান বাংলার দর্শক বিন্দু আপনাদের সকলকে দর্শে হাদিসের এই অনুষ্ঠান থেকে আন্তরিক স্বাগত ও মুবারক জানাচ্ছি বলছি আহলান ওমার হাবাম দর্শক বিন্দু উনিশ নম্বর হাদিসের একটা ব্যাখ্যানীয় আলোচনা যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে রসুল সাল্লিউসাল্লাম তার প্রিয় সাহাবি ইবনে আব্বাস রাজি আল্লাহ আলমাকে বলছিলেন যে এহফাজ এবং বলেছিলেন এহফাজ তুমি আল্লাহর হেফাজত করবে আল্লাহকে তোমার সামনে পাবে যে আল্লাহর দিনের হেফাজতের দায়িত্ব আপনার কতখানি আপনি ব্যক্তিগত জীবনে ইসলাম মেনে চললেন ব্যক্তিগত জীবনে সলাৎ আদায় করলেন আপনি ব্যক্তিগত জীবনে আসগার করলেন আপনি ব্যক্তিগত জীবনে খুব ভালো হয়ে চললেন কিন্তু কাজ করেন আপনার উপরে আমরবিল মাহরুফ ও নহিআইন মনখারের কাজগুলি ছিল যদি আপনি না করে থাকেন তাহলে কি আপনি মহসিদ হিসাবে পরিগণিত হবেন না আল্লাহর আয়ম বলছেন উল্লাদিন আহম মহসিন যারা আল্লাহকে ভয় করে এবং প্রতিটি কর্ম তার ইৎকানের সাথে পরিপূর্ণ হক আদায় করে সম্পাদন করে আল্লাহ তাদের সাথে রয়েছে আপনি লক্ষ্য করুন শুধু আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আপনার পরিবার আরেকটা অংশ হচ্ছে আপনার সমাজ কাজে আপনি পরিবার সমাজ বাদ দিয়ে থাকতে পারবেন না সামাজিক দায়িত্ব পালন করতে গেলে অবশ্যই আপনাকে এখানে আদেশ এবং মন্ত্র কাজের নিষে সেটুকু করতে হবে আল্লাহর দিন এর সাহায্য করতে হবে আল্লাহর সাহায্য আপনি কথা দ্বারা করতে পারেন আল্লাহর দিনের সাহায্য আপনি আপনার কাজ দ্বারা করতে পারেন আল্লাহর দিনের সাহায্য আপনি আপনার কলম দ্বারা করতে পারেন আল্লাহর দিনের সাহায্য আপনি আপনার অর্থ দ্বারা করতে পারেন যেভাবে আল্লাহর দিনের সাহায্য করবেন আপনি তেমনিভাবে আল্লাহর কাছ থেকে সাহায্যের অধিকারী হবেন বা সাহায্য পাবেন সেটাই আল্লাহকে সাহায্য কর আল্লাহ তোমাদের সাহায্য করবেন এখানে আল্লাহকে সাহায্য বলতে কি আল্লাহ কি আপনার আমার মুখাপেক্ষী আমরা তো সৌরাতন ইখলাস শিখেই ফেলেছি সেখানে আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে বলছেন আল্লাহ তিনি হলেন ওই সত্তা যিনি কারো মুখাপেক্ষী নন কারো মুখাপেক্ষে নেন সমস্ত সৃষ্টি যার মুখাপেক্ষী তিনি হলেন একমাত্র আল্লাহ সুভান হো ও তা আল্লাহ আপনার আবাদত পন্দী আপনার শিয়াম সাধনা আপনার ভালো কাজ এগুলি আল্লাহর কিছুই না আল্লাহ রব্বর আলী আপনার কাছে চেয়েছেন এগুলির বিনিময়ে আপনাকেই উত্তম পারিতোষিক দেবেন তিনি খুশি হবেন আপনাকেই দেবেন আল্লা সুভান হো ও তা আল্লাহর সাথে কোন উদাহরণ চলেনা সকল দৃষ্টান্তের ঊর্ধ্বে আল্লাহ সুতায় তিনি নিজে আপনাকে দিয়েছেন আপনারকে দিয়েছেন তিনি জীবনের মালিক তিনি হায়াতের মালিক তিনি রুজুরুটির মালিক তিনি তার রুজি থেকে তার সময় থেকে আপনি সেটা আল্লাহর প্রতি বিয়ে করবেন এটা যদি আপনি না করেন তাহলে আল্লাহর সাহায্য আপনি কেমন করে পাবেন এখানে ইনতানসুরা ইয়ানসুর কুম তোমরা আল্লাহর সাহায্য যদি করো অর্থ কি আল্লাহর দিনের সাহায্য যদি করো আল্লাহর দিনের সেবা করো আল্লাহর দিনের সেবক যারা তাদেরকে সেবা করো অর্থাৎ দিন প্রচারের জন্য দিনের তবলিগ ও দাওয়াতের জন্য দিনের মেহনত এবং দিনের সেই কাজগুলি মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার যত প্রকার ওসিলা আছে সেগুলি তুমি এগিয়ে আসো সাধ্য মতো তুমি চেষ্টা করো সে আল্লাহ তোমাকে সাহায্য করবেন ওই উম এবং তোমার পদযুগলকে সুদৃঢ় করে দেবেন অর্থাৎ তোমার অবস্থানটাকে মজবুত করে দেবেন তুমি নর্মরে হবে না তুমি স্টিল শক্তিশালী স্বাবলম্বী দাঁড়াতে পারবে এই শক্তি তোমার দ্বারা হবে না তুমি দুর্বল পেতে হবে আল্লাহ ভয়ানাহ ও তা আল্লাহ কাছ থেকে অতএব আলম বলছেন আল্লাহ রিজেক দেবেন কোথেকে রিজেক আসবে সে ভাবতেও পারবে না কল্পনার বাহিরে সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহ সব সোরা আলে ইমরান এর 160 নম্বর আয়াতে বলছেন এই فلا غालিব لكم ওয়াইন ইখযুনকুম আর যদি আল্লাহ তোমাদেরকে অবদস্থ করেন ফামান الذী ইয়ানসুরকুম মিন বাদি তাহলে আল্লাহর পরে কে الملك তোমাকে সাহায্য করবে ক্বুলিল্লাহু মালিকুল মুলকি তুতী আল মুলকামান তাশাউ ওয়া তানযি আল যার থেকে ইচ্ছা তুমি রাজ্য ছিনিয়ে নাও যাকে সম্মান্তি যাবতীয় তোমারই হাতে শুধুও দর্শক বৃন্দ এখানে এই বক্তব্য স্পষ্ট হয়ে গেল যে আপনি আল্লাহর পথে আগাবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন আজকে সারা বিশ্বে মুসলিম ও যে অদহ দেখা দিচ্ছে দিয়েছে সেটি কিন্তু আলামত এর কারণ যদি আমরা অনুসন্ধান করি তাহলে দেখতে পাব যে আমরা যে হক আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন এবং তার প্রিয় হাবিব আমাদেরকে যে আমানত রেখে গিয়েছিলেন সে আমানতের উপরে আমরা স্থির থাকতে পারি নাই অবিচল থাকতে পারি নাই অটল থাকতে পারি নাই প্রিয় হাবিব সাল্লারিউসাল্লাম তো চমৎকার বলে দিয়েছিলেন যে আমি কোরআন এবং বিপদগ্রস্ত হবে না আজকে আমরা একটু ভাবি একটু চিন্তা করি যে আমাদের এই বিপদ এই সমাজে লেগেছে কেন কেন লেগেছে কেন আজকে আমরা অপদস্ত হচ্ছি অপমানিত হচ্ছি এবং আমরা দিন দিন অদহ পতনের তলিয়ে যাচ্ছি তার কারণ হিসাবে যদি আমরা অন্বেষণ করি খুঁজি তাহলে দেখতে পাবো যে আল্লাহ বলছিলেন যেমন তার দিনের সাহায্য করতে আমরা কিন্তু তার দিনের সাহায্য করি নাই ফলশ্রুতিতে আল্লাহ সুভান তার যে সাহায্যের হাত আমাদের থেকে সরিয়ে নিয়েছেন আর আল্লাহ বলে দিয়েছেন ওই সময়ে তোমার কে আছে তোমাকে সাহায্য করবে কেউ তো নাই কেউ তোমাকে সাহায্য করার নাই অতএব শুধু ও দর্শকবৃন্দ প্রিয়বীর শিক্ষাকে আমরা আমাদের বাস্তব জীবনে রূপায়নের চেষ্টা করি আসুন আমরা একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে আমাদের জীবন ও যৌবন এটি কিন্তু আল্লাহরে দেওয়া একটা নিয়ামত এবং এটি পরকালের ব্যবসার একমাত্র পুঁজি এটা কি বলা হয় ক্যাপিটাল এটা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে সব হারা হয়ে যাবেন ক্রিয়ামতের মাঠে আপনি নিঃস্ব হয়ে উঠবেন কোনো সাহায্যকারী পাবেন না এজন্য আপনার ওই সময়টাকে যথার্থভাবে কাজে লাগাতে হবে প্রিয়নবি মোহাম্মদ রসোল্লাহ সাল্লি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ইরতানিম হামসান কাবলা খামসিম পাঁচটি বিষয়ে আসার আগেই পাঁচটিকে গুরুত্ব দাও তার মধ্যে রসুল সাল্লাস্লাম বলছেন তোমার বার্ধক্য আসার আগে যৌবন কালটাকে গুরুত্ব দাও যৌবন কাল এমন এটি কাল এ কালেই অনেক কিছু করা সম্ভব বার্ধক্যকালে সেটা করা সম্ভব না আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লিউস্লাম ইসলামের প্রাথমিক যুগে যেমন করে কিছু বুদ্ধিদিত্ত বয়স্ক মানুষকে সাথে পেয়েছিলেন তেমনই পেয়েছিলেন এক তরুণ যারা আল্লাহর পতি ছিলেন উৎসর্গ প্রাণ মুহাম্মদ রসুলল্লাহ সাল্ল আলীউসাল্লাম এমন ভাবে মানুষের মন জয় করেছিলেন চরিত্র দিয়ে ফলে ওই তার ডাকে তারা দিয়ে আল্লাহর নির্দেশ পালনের জন্য তাদের পর্যন্ত উড়িয়ে দিয়েছে বুঝলে আমরা সেটা যদি বাস্তবেই চিন্তা করি তাহলে দেখতে পাবো অতএব যুবকদের ভূমিকা অনেক বেশি শুধুও দর্শক এ পর্বে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি তারপর ফিরে আসব আপনাদের প্রিয় অনুষ্ঠানে ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন আলো আল্লাহ সুবহান তাআলা সাদ কোরআন কারী আমি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন করেছে সিন্নাতের 바탕 তোমরা নারীদের সব সয়ে ভালো প্রদান করো এটাই হচ্ছে বিধান শরীয়তের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয় না জাব্বার বিন মুখসিন আব্দুর রাজাক বিন ইউসুফ হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলবর জাহান এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছে জানু কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলমদের সংসর্গে কাল রাত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 সম্মানিত শুধু অদর্শক বৃন্দ আমরা বিরতির পর ফিরে এলাম আমাদের নির্ধারিত আলোচনায় বিরতির আগে যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে যৌবনকাল একটি গুরুত্বপূর্ণ কাল এই কালে যা সম্ভব বার্ধক্য অবস্থায় তা কিন্তু সম্ভব না এই যুবকরা তাদের যৌবনকালকে যদি গুরুত্ব দিয়ে ভালো কাজে ব্যয় করে তাদের দ্বারা ভালো কাজ সবচেয়ে বেশি হয় আবার যদি তারা সেটা শয়তানের প্রবঞ্চনায় প্রলব্ধ হয়ে তারা যদি বিভ্রান্ত হয়ে যায় এবং অন্যায়ের কাজে পাপের কাজে তাদের সময়টাকে ব্যয় করে তাহলে সেখানেও পাপ বেড়ে যায় এই এই সময়টি গুরুত্বপূর্ণ বিধায় ক্রিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে আমাকে ওহে যুবকরা আপনাদেরকে জিজ্ঞাসা করবেন ওহে যুবতীরা আপনাদের জিজ্ঞাসা করবেন আপনাদের যৌবনটাকে কোন পথে ব্যয় করেছেন বলেছেন চারটি প্রশ্নের জবাব না দিয়ে কোনো আদম তার দুটি পায়ের একটিও হেলাতে পারবে না তার একটি হচ্ছে যে যৌবন কাল সম্পর্কে এ কানটিকে সে কোন প্রতি ব্যয় করেছে তার হিসাব হিসাবটাকে দিতেই হবে যদি যথার্থভাবে আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে ব্য করে থাকে যেমনটি রসুল সাল্লাহ আলীম সাহাবি আবদুল্লাহ ইমনি আব্বাসকে বলছেন আমি তোমাকে কিছু কালিমা যদি আমরা আমাদের কি হবে আমরা আল্লাহর দিনের সাহায্য করলাম আর আল্লাহর দিনের সাহায্য করলি আল্লাহ আলমিন দুনিয়াতেও আমাদের সাহায্য করবেন এবং পরকাল আমাদের জন্য কি করে দেবেন শুনুন প্রিয়নী মুহাম্মদ রসুল্লাহ যেদিন আল্লা ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না মাথার উপরে সূর্য আসবে আর সমস্ত মনিয়া একই মাটে জড়ো হবে ওই সময় মানুষ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে শান্তির জন্য হন হয়ে ছোটবে ওই সময়ে ওই কঠিন মুহূর্তে আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন যে সাত শ্রেণীর মানুষকে তিনি তারা আরসের ছায়ার নিচে ছায়া দিয়ে ধন্য করবেন তাদেরকে পুরস্কৃত করবেন তন্মধ্যে দলের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কারা ওই যুবক যে যুবকটা তার যৌবন কালটাকে আল্লাহর পথে ব্যয় করেছে আল্লাহর অ্যবাদতে মগ্ন থেকেছে আল্লাহর হুকুম মতো স্পীড আপনি পেয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে তার কৃতজ্ঞতায় একটু মাথা অবনত করুন এবং সালাৎ সিয়াম সহ ইসলামের হকুমগুলি পালন করুন যেগুলি নিষেধাজ্ঞা রয়েছে ওই অযথা আড্ডা দিয়ে কাল ক্ষেপণ করবেন সময় নষ্ট করবেন ক্রিয়ামতের কঠিন মুহকে দাঁড়িয়ে আপনাকে জবাবদে করতে হবে সময় কারো জন্য অপেক্ষা করে না আমরা তো প্রবাদেই বলি সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না চলে যায় এই যে মানুষের হৃদয়ে যে বিৎপিণ্ড টুকটুক টুকটুক করে গড়ির সেকেন্ডের কাটার মতো কিন্তু বাঁচতেছে এ সম্পর্কে কবি বলছেন এই মিনিট কয়েকটি সেকেন্ড এই সামান্য সময়ের জন্য উল্লাস করে যৌবনের সেই জোয়ারে ভেসে গিয়ে উম্মাদনায় মত্ত হয়ে নিজে ক্ষতি করে সংসারকে তস্তস্ত করে দিয়ে জগৎকে তস্ত ব্যস্ত করে দিয়ে সমাজকে নির্গাত ধ্বংসের মুখে ঠেলে দিয়ে হে যুবক আপনার কি করলাম হে যুবতী আপনার কি করলাম আমি কিন্তু যুবকদেরকে যেমন করে বলছি যুবতীদেরকে তেমন করে বল। অনুরূপভাবে এই যুবক যুবতীদের যারা অভিভাবক তাদেরকেও বলছি আপনাদের দায়িত্ব কোথায় আপনাদের কর্তব্য কোথায় আপনারা কি আপনার সন্তানকে সলাদ শ্যাম শিক্ষা দিয়েছেন আল্লাহর হদুদ সীমা রাখা শিক্ষা দিয়েছেন আজকে আপনি আমি দুনিয়া পাওয়ার জন্য আপনার ছেলেকে কলেজ ইউনিভার্সিটি পড়িয়ে সুপ্রতিষ্ঠিত করবেন এবং আপনার ছেলে বৈমানিক হবে আপনার ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলে বড় ডাক্তার হবে আপনার ছেলে বড় ব্যবসায়ী হবে সেজন্য সেদিকে দৌড়াচ্ছেন কিন্তু আপনি ভুলে গেছেন যে আর হামর রাহেমিন যার অফরন্ত নিয়ামতের মধ্যে আপনি বেঁচে আছেন যার হুকুমে আপনি চলছেন আপনার হৃদয়ের ভিতরে যে রোহটা আসা যাওয়া করছে পিঞ্জিরার ভিতরে সেটি কি আল্লাহর একটি হকুম যখন ওই হকুমটা এসে যাবে যখন যখনই মুহূর্তটি এসে যাবে তখন হচ্ছে এক গরি একটি মুহূর্ত আপনাকে সময় দেওয়া হবে না অবকাশ দেওয়া হবে না দীর্ঘ সময় পেয়েছেন দীর্ঘ সুযোগ পেয়েছেন সুযোগের সদ্ব্যবহার না করে আপনার ছেলে সন্তানগুলিকে যদি ইসলাম শিক্ষা না দেন নৈতিকতার শিক্ষা না দেন হালাল হারামের শিক্ষা না দেন বৈধ অবৈধ শিক্ষা না দেন করণীয় বর্জনীয় শিক্ষাগুলি না দেন মৌলিক বুনিয়াদী শিক্ষা যদি তাকে না দেন সেই শিক্ষায় যদি তাকে ট্রেন্ড আপ না করতে পারেন শিক্ষিত না করতে পারেন এর দায় কিন্তু কোনো পিতা মাথা এড়াতে পারবেন না আমরা যদি বাস্তবতার নেরিখে একটু বিচার করি তাহলে আমরা দেখতে পাব যে বর্তমান এই সমাজে পরস্পরের যে দায়িত্ব কর্তব্যবোধ রয়েছে সেটা কিন্তু আমরা অনেকটা ভুলে গেছি মানুষ অভ্যাসের দাস মানুষ যা দেখে তা শিখে বিশেষ করে বাঙালি সংস্কৃতিতে এটা কথা আছে যে বাঙালিরা অনুকরণ প্রিয় আপনি যদি আপনি পরিবারে ইসলামটা প্রতিফলন করে দেখাতেন এবং ওই সন্তানটি দেখত যে আমার মা আমার বাবা নামাজি আমার মা আমার বাবা হালাল হারাম মেনে চলেন আমার মা আমার বাবা ধৈর্য সহিষ্ণু তাদের মধ্যে ঝগড়া ফাসাদ নেই বিবাদ বিসম্বাদ নেই তাদের শুধু খালি খাই খায় করে ভাব নাই তার অল্পে তুষ্ট তার সন্তানটাও সেইভাবে গড়ে উঠবে সেভাবেই বড় হয়ে উঠবে তখনই সন্তান আপনার কথা মানবে অনেক সময় আমাদের কাছে এমন প্রশ্ন আসে যে আমার ছেলে বড়ো হয়ে গেছে নামাজের কথা বলছে ছেলে নামাজ পড়ছে না তখন হয়তো আমরা বলি অনেক সময় যে আপনি বুঝান কিন্তু আপনাকে এটাও চিন্তা করতে হবে যখন তার বয়স ছোটো ছিল যখন সে আপনার আনুগত্য করত ওই সময় তাকে কি আপনি নামাজে বানিয়েছিলেন ওই সময়ই তাকে হালাল হারামটা বোঝাই ছিলেন যদি বুঝাই থাকেন তাহলে অবশ্যই আপনি দায়িত্ব পালন করেছেন আর যদি বুঝাই না থাকেন তাহলে আপনার এই ব্যর্থতার জন্য এই বয়স পার হওয়ার পরে ছেলে আজকে আপনার কথা মানছে না শুধু ও দর্শকবৃন্দ এই কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দিন দিন পশ্চাৎগামী হয়ে পড়েছে এবং ইসলামের সাথে অপরিচিত হয়ে যাচ্ছে যারা সুলসালসাল্লাম বলেছিলেন বাদা আল ইসলামা বাদা ফতার ইসলাম এক সময় আসছিল অপরিচিত অবস্থায় কেউ চিন্ত না মহানবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলিউসাল্লাম একাই দাওয়াত দিলেন একাই মাঠে নামলেন তার সহদরমিনী খাদিজা সঙ্গিনী হলেন অবকর সঙ্গী হলেন আলী সঙ্গী হলেন কর্মান্বয়ের সঙ্গী বাড়ল কিন্তু একাই তো ছিল কেউ ছিল না সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে গেল পৃথিবীর এমন কোনো জায়গা এখন পাওয়া যাবে না যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে নাই। কিন্তু হয়তোবা আমরা যারা দাওয়াত দিচ্ছি আমরা যারা ইসলামের কথা মানুষকে বলছি আমরা যারা হালাল হারামের কথাগুলি মানুষের সামনে তুলে ধরছি তারা হয়তো আমরা এই নীতিমালার ভিতরে থেকে পূর্ণ মডেল হতে পারি নাই পূর্ণ আদর্শ হতে পারি নাই আমাদের সিফার আমাদের গুণ বৈশিষ্ট্যগুলিকে সেভাবে আমরা তৈরি করতে পারি নাই এরই ফলশ্রুতিতে আমাদের নসিহাত আমাদের উপদেশ মানুষের উপরে প্রভাব বিস্তার করছে না শুধুও দর্শক বৃন্দ এই পশ্চাৎগামী জাতিকে পুনরায় ফিরিয়ে আনার উপায় হচ্ছে প্রিয়নবী সদাল আলিয়ালামের উপরোক্ত না তিনি যেমন বলছেন হেফাজ হু তু হাক তুমি আল্লাহর হো আল্লাহর গুলামি করো আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন দুনিয়াতেও করবেন আখেরাতেও করবেন এবং তুমি আল্লাহর হকুম পালনে নিমগ্ন হয়ে যাও আল্লাহ রব আলমিন কি তুমি তাহার সাহায্য নিয়ে তোমার সামনে পাবে অনেকেই হয়তো বলতে পারেন যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সাথে আছেন তার অর্থ কী সাথে থাকার অর্থ আল্লাহ তার পবিত্র জাত হিসাবে সাথে নয় বরং আল্লাহ রবুল্লাহ আলমিন তার সিফত নিয়ে সাথে আছেন আল্লাহ রবুল্লাহ আলমিন তার জাত সত্তা নিয়ে তিনি আরো সে হাজিমে আসেন আর তার শক্তি তার শ্রবণ শক্তি সব কিছু নিয়ে আল্লাহ সুভান হো তা আলা সব জায়গায় সবখানে সবকিছু প্রত্যক্ষ করছেন অতএবৃন্দ করে গিয়ে হাদিসের মর্মাত্মলব্ধি করতে গিয়ে তিনি বলছিলেন কিন্তু আসিস মনে হলো জন্য আমি মাথা পড়ে যাই কি চমৎকার মানি ভিতরে রয়েছে কাজী আমরা অন্তর থেকে এই উপদেশ মালাগুলিকে উপলব্ধি করি এবং ব্যক্তি জীবনে আমরা সেগুলির যথাযথ বাস্তবায়নে এখন থেকে পদক্ষেপ গ্রহণ করি তাহলে বলবো সূর্য এখনো ডুবে নাই এখনো সূর্য ডুবে নাই ঘোমায় কাজা করেছো ফজোর তখনও জাগুনি যখন জোহর হেলায় দুলায় কেটেছে আসর মগরী বেরাজ শোনো আজান এখনো জামাতের আছে স্থান যে জামাত তোমাকে স্থান আছে সুযোগ আছে তুমি এখনো উঠে আসো অথেব তোমাকে সতর্ক সাবধান হতে হবে এটাই ইসলামের নির্দেশ আমি আমার সম্মানিত সুধী অদর্শক বৃন্দকে বিনময়ভাবে আরজ করব যে আমরা সকলে মিলে প্রিয়ন বিশ্ব মাহ আরিহি ওয়াসাল্লামের এই উপদেশ মালাকে আমাদের বাস্তব জীবনে রূপায়নের চেষ্টা করি যৌবন কালকে বেশি করে গুরুত্ব দেই এবং আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের দিনের সাহায্যে এগিয়ে আসি আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাদের সাহায্যে এগিয়ে আসবেন তবেই আমরা দুনিয়ায়ও মঙ্গল পাবো আখরাতেও মঙ্গল পাবো অন্তত আত্মতৃপ্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবো আল্লাহ সুন্দর সত্য উপলব্ধি করার এবং তার নির্দেশ মতো চলার তিগান করুন ওবরাক من آمَنُوا آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم, لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم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 দেখুন ইসলামের গল্প বলো প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস বাংলায়